বাংলাদেশে মানবপ্রচিত একটি বর্বর ও অসভ্য ধর্মবিশ্বাস হল হিন্দু ধর্ম মানবতা বিরোধী এই ধর্মে জাতিভেদ প্রথা এত বেশি প্রবল যে একবিংশ শতাব্দীতে এসেও হিন্দুরা জাতপাত ও ছুত অচ্ছুতের অপবিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারেনি গুরুকে তারা বলে গো দেবতা কি আজগুবি ধর্মবিশ্বাস গুরুর মতো একটি চতুষ্পদ জন্তুও নাকি তাদের পূজনীয় দেবতা এই গো রক্ষার জন্য ভারতের মালাহ হিন্দুত্ববাদীরা গ্রামে গ্রামে গড়ে তুলেছে গোরক্ষা সমিতি গরুর গোস্ত খাওয়ার অপরাধে গোরক্ষা কমিটির সন্ত্রাসীরা ভারতে প্রতিদিন মুসলিমদেরকে এমনকি ফ্রিজে গরুর গোস্ত পাওয়া গেলেও মুসলিমরা তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে কি আশ্চর্য এক ধর্ম যেটি গরুর মতো একটি জানোয়ার রক্ষার জন্য মানুষত্বার শিক্ষা দেয় প্রিয় ভাই বোন অনেকদিন থেকে আমরা বলে আসছিলাম বাংলাদেশে ভারতের স্টাইলে হিন্দুত্ববাদী মালামরা শক্তি সঞ্চয় করছে তাগুত আওয়ামী সরকারের গত এক যুগের শাসনামলে তারা অব্যাহতভাবে কাজ করেছে দেশে এদেশে হিন্দুত্ববাদ শক্তিশালী অবস্থানে চলমান অবস্থা দেখে মনে হয় হিন্দুত্ববাদী শক্তি এদেশে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছার প্রক্রিয়া শুরু করেছে হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন ইস্কন ও ভারতের গোয়েন্দা সংস্থার র দেশের প্রতিটা গুরুত্বপূর্ণ পয়েন্টে নিজেদের অবস্থান পাকাপুক্ত করছে দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্নে একজোট হয়ে কাজ করছে তারা দেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে একেবারে গ্রাম পুলিশ পর্যন্ত সর্বত্রই আজ মালাওয়ান হিন্দুদের অস্বাভাবিক মুশ্রিক হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় মালাওয়ান হিন্দুরা ক্রমশ উগ্র হয়ে উঠছে দেশের সেনাবাহিনী আজ সরাসরি ভারত থেকে নিয়ন্ত্রিত হচ্ছে সরকারি বাহিনীগুলোতে চলছে ব্যাপক হিন্দু আনীকরণ অবিশ্বাস হলেও সত্য हिन्दुत्वी पकापोक्त गोरक्षा आंदोलन शुरू करस्त खावर बिुदे कोर्टे आवेदन हाँ आने अपना के दिल्ली काश्मीर कि गुजराट कुल्लाशी সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে গরুরগ্রস্ত রান্না করার অপরাধে প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট সমিতি একটি দল একইভাবে উক্ত দলটি গরুরগ্রস্ত রান্না বন্ধ করতে আবেদনও জানিয়েছে সমিতির বর্তমান কমিটির নিকট গত পহেলা জুন মঙ্গলবার এই ঘটনা ঘটে আইনজীবী ঐক্য পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি মালাওয়ন বিভাষচন্দ্র বিশ্বাস সহ আরো চার আইনজীবীর আবেদনের বিষয়টি নিশ্চিত করা হয় তবে অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হল আবেদনটিতে স্বাক্ষরকারী বাকি সবাই হিন্দু দেশের বিচার বিভাগেও যেন মালাওয়ান হিন্দুরাই দাপটের রাজ্য কায়েম করেছে ওরা হল আইনজীবী ঐক্য পরিষদের সম্পাদক অনুপ কুমার সাহা আইনজীবী সমিতির বিজয়পূর্ণ মিলনী ও বাণী অর্চনা পরিষদের আহ্বায়ক জয়া ভট্টাচার্য এবং সদস্য সচিব মিন্টুচন্দ্র দাস জানা যায় মিন্টুচন্দ্র দাস সহ এরা অনেকেই সরাসরি জঙ্গি সংগঠন ইস্কন ও ভারতীয় এজেন্সিগুলোর সঙ্গে সংযুক্ত প্রিয় দেশবাসী বাংলার মাটিতেও গোরক্ষা আন্দোলন দেখে হয়তো বুঝতে পারছেন হিন্দুত্ববাদ কতটা আসন ঘড়ে বসেছে এ দেশে সেদিন বেশি দূরে নয় যেদিন দেশেও গুজরাট দিল্লি ও কাশ্মীরের মতো পরিস্থিতি সৃষ্টি হবে বাংলাদেশ নামক মুসলিম ভূখণ্ডের সহজ মুসলিম জনগোষ্ঠী তাই সময় থাকতেই সাবধান হন হিন্দুত্ববাদের উত্থান রুখতে সচেতন হন গ্রামে গ্রামে মুসলিম তরুণরা সংঘবদ্ধ হন সাধারণ জনগণকে আসন্ন হিন্দুত্ববাদী আগ্রাসন সম্পর্কে সতর্ক করুন দওয়াহ জিহাদের পথে দিন প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখুন ইন্সাউল্লাহ উপমহাদেশের মাটিতে তরহিদ শির্কের আসন্ন লড়াইয়ে অবশেষে মুসলিমরাই বিজয় লাভ করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে যার যার ফরজ আদায় করার তৌফিক দিন আমিন ইয়া আলামিন।